অনুবাদ আকাশ তা নেত্র সূর্য তা নেত্র দিন এবং রাত্রি তার দুটি নেত্রপত্র ব্রহ্মপথ তা জলে নিয়ন্ত্রণ কার্তা বরুণ তা তালু দেশ এবং রস তার জীবাৎ সাধারণ জ্ঞান পরিপ্রেক্ষিতে এই শ্লোকটিতে বর্ণনা পরস্পর বিরোধী বলে মনে হতে পারে কেননা সূর্যকে অক্ষিগলক বলে বর্ণনা করা হয়েছে আবার কখনো ভাজা অন্তরিক বলে বর্ণনা করা হয়েছে তবে শাস্ত্র নির্দেশের ক্ষেত্রে সাধারণ জ্ঞান এখন স্থান নেই শাস্ত্র বর্ণনা ধ্রুব গ্রহণ করতে হবে এবং সাধারণ জ্ঞানের উপর নির্ভর না করে বিরাট রূপে হবে। সাধারণ জ্ঞান সর্বদাই অপূর্ণ কিন্তু শাস্ত্রের বর্ণনা সর্বদাই পূর্ণ এবং অভ্রান্ত শাস্ত্র যদি বৈশ্য থেখে থাকে তাহলে আমাদের অজ্ঞানচি নিধসলা চক্ষুন্মীত শ্রী গুবে নম কন্দেহম শ্রীগু শ্রী পরমগুর বৈষ্ণব সহগন রঘুনাথম সজীবন সাধুত গুর্জন সহিত চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাগন ললি শীত শাখা শ্রীকৃষ্ণ চৈতন্য Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে হরে রে শিল প্রভু ফদ্যালয়ে শুনেছি এবং সব কিছু যা আমরা মনে করে জ্ঞান সব কিছু ভুল করতে হবে একে নিয়ে আসে কারণ সব যা আমরা শাস্ত্র থেকে শুনে না সব যা আমরা স্কুলে শিক্ষক টিভি থেকে আনন্দ প্রজা পত্রিকা থেকে ইত্যাদি শিক্ষক হরি সে তো সব ভুলের সঙ্গে মিশ্রিত না সম্পূর্ণ ভুল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 সেই প্রচেষ্ট হচ্ছে মায়া কারণ ভগবানকে মাপ করা সম্ভব নয় ভগবান আমরা করে যে সবকিছু বুঝতে পারি এই হচ্ছে আধুনিক বিজ্ঞানের চেষ্টা তো কত লম্বা কত চড়া কত গভীর ওই স্পিড অফ লাইট কত আছে স্পিড অফ সাউন্ড করতে সব কিছু মাপ করতে চেষ্টা করে এবং মনে করে যে এইভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পার। তারপর আমাদের ভগবানকে বিশ্বাস করার দরকার হবে না আমরা বিজ্ঞান কি বিশ্বাস করি আমরা নিজেদের বুদ্ধিতে। আমরা করলেও মৃত্যু ব্যাধি হাত থেকে মুক্ত হচ্ছে না এবং আমরা কখনোই মৃত্যু থেকে মুক্ত না। নিজের চেষ্টা দ্বারা বৌদ্ধ সংসারে দুঃখ থেকে মুক্ত হওয়া সম্ভব নয় শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার ফলে তা হয়তুকি কৃপা লাভ করে আমরা এই ভৌতিক দুর্দশা থেকে মুক্ত হতে পারে তো কিভাবে ভগবানের সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে শ্রবণ হচ্ছে প্রত্যক্ষ মানে অক্ষ এবং অন ভৌতিক ইন্দ্রিয় দ্বারা সব কিছু সব জ্ঞান যা আমরা অর্জন করতে পারি সে তো সব ভুল ভ্রন্থ পূর্ণ হবে শ্রবণ করতে হবে তো কান আর একটা ইন্দ্রিয় শ্রবণ করলে সেভাবেও আমরা ভ্রান্ত কৃত্রিম জ্ঞান পাবনা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 পাইতে পারি সেই বাণী সব কিছু আমরা দেখতে পাই শুনতে পাই স্পর্শ করি এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা জ্ঞানীয় দ্বারা সমস্ত জ্ঞান যা আমরা পাই সেটা আমাদের অহংকার সঙ্গে আমরা পাই সে অহংকার কি জীবের স্বরূপ কৃষ্ণের দাস নয় সেটা অহংকার আমি কৃষ্ণ দাস নয় আমি কৃষ্ণরহম ভোগী আমার চারা কোনো ভগবান নেই আমি জগতে কেন্দ্র আমি জগতে কার্ত সবকিছু যা জগতের মধ্যে আছে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 এই হচ্ছে অহংকার এবং এই অহংকার অননাম হচ্ছে অজ্ঞান কিন্তু শাস্ত্র বাণী সেটা জ্ঞান সেটা প্রকৃত জ্ঞান কারণ শাস্ত্র বাণী ভগবানের উপদেশ এবং ভগবান উপদেশ কি কিষ্ণব আমি ঈশ্বর তুমি দাস মায়াধ্যক্ষে প্রকৃতি সুয়ে সচরাচর আমি জগতে কর্ত আমি জগতে নিহন্ত এবং তোমার জন্ম জীবের জন্ম তোমার মঙ্গল হবে আমার চরণে আত্মসমাপন কর তো এই অপ্রাকৃত বাণী শুনে আমাদের অহংকার যুক্ত জ্ঞানে নামে অজ্ঞান ছিদন হ এবং আমরা উপলব্ধি করতে পারি যে আমি কৃষ্ণ দাস তো সেই বাণী শুনতে হবে শ্রী ধন্য জীবনে বিশেষ করে ভক্তি জীবনে বা বার জ্বর দেওয়া হয় শ্রবণ কর মায়া শক্ত মানম যুঞ্জন্ম রাশয় অসংশয়ং সমগ্র মাৎসৃহ্ন হে অর্জুন শ্রীকৃষ্ণ বলেন মায়া শক্ত মানে প্রার্থ তোমার মন আমার চরণে আসক্ত হয়। মনোযোগ করে আমার কথা শুনো যাতে তুমি সমস্ত সন্দেহ থেকে মুক্ত হতে পারো মুক্তি হতে পারো তো শুনতে হবে শ্রবণ আদি শুদ্ধ চিত্তই করে শ্রবণ আদি প্রথম ত্রবণ আমরা বিশেষ করে কীর্তনকে জোর দেয় হরে নামা হরে নামা হরে নাম কল না নিরাপরাধে নাম লয়লেন পাই প্রেমধন কিন্তু কীর্তন পূর্ণ কীর্তন কি তো সেই কীর্তন শ্রবণের সাথেই করতে হবে আমরা যদি শাস্ত্রবাণী গুরু সাধু বাণী শ্রবণ করি না তাহলে আমরা ঠিক মতো কীর্তন করতে পারেন শুধু ও হরি শব্দ উচ্চারণ করিপূর্ণ কীর্তন হবে না যদি হরি খে হ এবং আমাদের কি সম্বন্ধ আছে আমরা যদি না জানি তাহলে হরি হরি বললে আমরা কি বুঝব। বুঝবো সাধারণত লোকেরা যারা ভগবানকে বিশ্বাস করে তারা মানে করে যেই ভগবান হচ্ছেন এই জন না এই জিনিস না এই আলো যার কোন রূপ নেই যে আমাদের আশীর্বাদ হে ভগবান তুমি মহান আমাকে অনেক কিছু দিতে পারবে আমার ইন্দ্রিয় ভোগের জন্য দাও না দিলে আমি তোমাকে বিশ্বাস করব না তো হরি খে হরি হচ্ছেন কৃষ্ণ নারায়ণ ইনি হচ্ছেন গোলোকনাথ ইনি সচিরানন্দ বিগ্রহ রসরাজ আমাদের ইন্দ্রিয়া সেটা ভগবানের কর্তব্য নেই ভগবানের ইচ্ছা আছে যে আমরা আমাদের মূর্খত থেকে মুক্ত হয়ে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 কালকে আমি নবদ্বীপে গেল এবং গঙ্গা পা করার সময় নৌকায় কিছু জন পার্যত তো একজন ব্রহ্মচারী যে আমার পাশে বসেছিল ব্রহ্মচারীকে দেখে শুনেছি যে নবদ্বীপে কি আছে কি আছে দেখতে আর শান্তি পরে কি আছে কি আছে দেখতে দেখতে দেখতে শুধু দেখা থেকে কি লাভ হবে শুনতে হবে লোকেরা এখানে এসে এবং বিরাট তো বিরাট ব্যাপার আছে যাতে লোকদের আকাশন হবে শুনতে এই শ্রীমদ ভাগবত হরি কথা কিন্তু সাধারণ লোক বুঝে না বিরাট পঞ্চ তত্ত্ব আমাদের কৃপা দেয় তার আগে ছোট পঞ্চ তত্ত্ব কৃপা দিতেন এবং তার মধ্যে কোন থপত নাই তো ছোট পঞ্চতত্ত্ব এবং বড় পঞ্চতত্ত্ব তো উভয় পঞ্চতত্ত্ব কিন্তু সেই যেহেতু ঠাকুর যদি বড় হয় আমরা খুব বড় সব ছোট বড় ভগবান সব কিছুই কিন্তু যেহেতু আমরা সব কিছু সক্ষু দ্বারা সবকিছু হিসাব করে বড় ছোট বড় মন্দির মন্দির আছে এই মন্দির থেকে বড় কিন্তু বড় জিনিস কি বড় হচ্ছে ভাগবত বাণী বড় হচ্ছেন ভাগবত ভগবান এবং বড় উপায় ভগবানকে উপলব্ধি করার জন্য শ্রবণ করা কিন্তু আমার মনে হয় এই আধুনিক জামানায় আধুনিক যুগে লোকেরা বেশি টিভি দেখে শ্রীধন্দ্র তারা শুধুমাত্র চক্কর দ্বারা যা জ্ঞান পায় তাকেই দান আজকাল লোকের বই খুব কম না শুধু ওই আনন্দ অমৃত প্রজাপত্রিকা যুগন্তর ইত্যাদি ঠেলেগ্র শাস্ত্র ক্ষম পরে খুব কম জানে না তাকে দাম দেয় না সম্ভবত কাল মার্কসের বই দাস কাপিতা সে পড়ে অনেক কমেনে এখনো পশ্চিমবাং কমিউনিস্ট আছে তার শাস্ত্র হচ্ছে কাল মার্ক এবং আমাদের শাস্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই তো শুনতে হবে তো আধুনিক যুগে লোকেরা শাস্ত্র নির্দেশ বিশ্বাস করে না তারা মনে করে যে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 লেখা আছে এই জায়গা সূর্য মানে এই জায়গা কি বলে বিরাট রূপে চোখ এবং সূর্য চা নেত্র এবং অন্য জায়গা ভাজা অন্তরিক্ষ সূর্যকে বলে বর্ণনা করা হয় তো পরস্পর বিরোধী বাক্য তো ব্যাসদেব কি ভ্রান্তি করছেন অনেকে সেইভাবে মনে করে যে শাস্ত্র রচনা কর্ত জানে না কিছু আমাদের আধুনিক বৈজ্ঞানিক অনেক কিছু জানে এবং ওই শাস্ত্র লোকের জন্য ছিল যা বিজ্ঞান ছিল না সেই জন্য জগৎ কিভাবে চলছে ইচ্ছে এটি জগৎ জগৎ এই শব্দ পরিভাষা হচ্ছে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 এইসব কথা লিখেছে এবং সেই কালে মূর্ক লোকেরা সেইসব বিশ্বাস করেছেন কিন্তু আমরা আধুনিক আমাদের বিজ্ঞান আছে আমরা অনেক কিছু মাফ করে ফেলেছে সেই জন্য আমাদের জন্য আমরা এই তো অনত্ব আমাদের জন্য ওই সব শাস্ত্র জ্ঞান দরকার ঐসব মূর্খ লোকের ঐসব বুড়িমারের জন্য শুধু তো আমাদের কি উত্তর তো আসলে এই সব লোকের সাথে আমাদের চর্চা করা তাদের বিশ্বাস আছে এবং আমাদের বিজ্ঞান আছে। আমাদের জ্ঞান আমাদের ব্রন্থ ইন্দ্রিয় দ্বারা অর্জিত হচ্ছে না আমাদের জ্ঞান ভগবান থেকে আমরা পাই মনে ইনি হচ্ছেন শাস্ত্র জগতে সৃষ্টিকর্তা ইনি হচ্ছেন জগতে নিয়ন্ত্র ইনি হচ্ছেন জগতে মালিক অবসয় ইনি জানেন এবং আমরা পিপ্রিয় মতো এই ছোট্ট পৃথিবীর মধ্যে থাকি এবং আমরা এতে বড় বড় কথা বলি আমরা জানি যে জগতের সৃষ্টি এইভাবে হলো এবং আমাদের অনেক বড় কথা বলে কিন্তু কি হয় বড় বড় বৈজ্ঞানিকেরা যা বলে ঘুড়ি বৎস তো সেটা সব বর্জিত হবে এবং নতুন বৈজ্ঞানিক মতবাদ হবে কারণ প্রকৃত প্রকৃত তারা জানে না তারা শুধুমাত্র অনুমান করে এবং আমরা সাধারণত আমার এক্ষেত্রে যা ওই বৈজ্ঞানিক জ্ঞান না বৈজ্ঞানিক অনুমান আমরা খুব নম্র হয়ে সেই সব গ্রহণ ও আইনস্টাইন উচ সেই তো হবে আমরা সেই অকমাস্তা যা বলেন এবং আমাদের মত বুদ্ধিহীন জ্ঞানহীন লোকদের কথা আমরা কেন মানব তো আমরা যদি মনে করে আরো আমাদের মত সাদর নয় তারা নোবেল পুরস্কার আমরা পিপড়ি তারা ও পিপি তো এই পিপড়ি থেকে অন পিপড়ি বুদ্ধি যদি একটু বেশি হয় তো সেই কি তো ভগবানের জ্ঞানে সমান হবে এ সম্বন্ধে আরো অনেক কিছু বলতে পারি যে আজকাল আধুনিক বিজ্ঞানে দ্বারা আমরা ওই অন্তরিকের সম্বন্ধে ওইসব ধারা নক্ষত্র ইত্যাদি অনেক কিছু বলতে পারি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 আধার আছে তো শাস্ত্রে বর্ণনা করা হয় তো কিভাবে সমস্ত লোক উম কি বলে জগতে মধ্যেই চলে ঠিক শব্দ আমি জানি না এবং কালকে না বৎস পরে না জানুয়ারি ছাব্বিশে সূর্যোদয় ক্ষণ সময় হবে সবকিছু গণানো করে সব বলতে পারে তো তাহলে জ্ঞান আছে না সেই জ্ঞান ছিল অনেক উদাহরণ আছে যে বৈদিক শাস্ত্র বিজ্ঞান অনেক আছে তো আমার একজন গুরু ভাই আপনাদের গুরু কাকা হবে ইনি এখানে আছি শুনেছি আমাকে দেখিনি মায়াপড়ে আছে না এখন শ্যামচন্দ্র প্রভু ইনি আমেরিকায় জ্যোতিষই করেন এবং ছিলেন কি গর্ভবতী মেয়েদের চিকিৎসা করে গাইনাকোলজিস্ট তো তিনি শ্যামচন্দ্র প্রভু ওই কে। ভগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা গর্ভাবস্থ ছিল কি এটা পাঞ্চ হাজার বছর আগে কি করে সেই লোকেরা রকম জ্ঞান অবগত ছিল কি করে সম্ভব সেই সব আধুনিক জ্ঞান হচ্ছে না হচ্ছেন ভগবান এবং ভগবান যদি আমাদের জানবেন তাহলে আমরা ও বুঝতে পারি নিজের চেষ্টের দ্বারা নিজের যা আমরা জানি অবশয় ভুল ত্রুটি সম্পন্ন হবে তো সে আমাদের বিশ্বাস শাস্ত্র এবং আধুনিক জ্ঞানের মধ্যে তফাত যদি থাকে আমরা শাস্ত্রকে মানব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 প্রবেশ সেই পারি সেই জ্ঞান আছে সেই জ্ঞান গুরুত্বপূর্ণ অনেক কিছু পরে ওইসব অপরাধ আছে মানে এই ভৌতিক জগতের সম্বন্ধে কিন্তু প্রকৃত জ্ঞান হচ্ছে অপ্রাকৃত জড় বিদ্যা যত মায়া ভাই তোমার ভচনে বাধা মোহনমেয়া আনিত্য সংসারী জীবকেই করে রাধা গাধা গাধার কীর্তন তার ও কীর্তন করে বিশ্ববিদ্যালয়ে বড় বড় অধ্যাপক কীর্তন করে ইকয়ার কোন ভগবান নয় আমরা আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণ করেছি যে কোনো ভগবান নয় এবং ভগবান প্রমাণ করে যে বড় বড় অধ্যাপক মৃত্যু হবে এবং ভগবান প্রমাণ করবেন যে বড় বড় জমা দর্শন হবে আমরা জমকে বিশ্বাস করে না ঠিক আছে কিছু কিছুদিন পরে তুমি বিশ্বাস করবে জ্ঞান আমরা শুধু প্রত্যক্ষকে বিশ্বাস কর ঠিক আছে প্রত্যক্ষ ধারে আপনার জমে দর্শন হবে একটু উপেক্ষা করো হবে এবং আমাদের বিশ্বাস করে না মনে করে এটা প্রচুর প্রতিমা পত্ত কিন্তু যাদের শাস্ত্র জ্ঞান আছে বুঝতে পারে যে প্রতিমা সখাত প্রজেন্দ্র নন্দন তো এইসব বৈজ্ঞানিকেরা গবেষকেরা আসবে এবং অনেক বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা মাপ করবে পুতুল কত বড় এবং কিরকম পাতর থেকে গঠিত হচ্ছে তো এইসব মাপ করবে আমরা মা করব না ভগবানের প্রার্থনা করি পুরুষম হবে যে তা মাং প্রপাতব বোঝামে আহম এবং যারা গ্রহণ করে যে প্রথিমথমি সখাত প্রজেন্দ্র নন্দন তো তার সাথে প্রজেন্দ্র নন্দন সাধারণ চোখে ফুতুল হলেয়া হলেও আমাদের সাথে কত বলবেন সেটা প্রভুপাত বলেছে যে তোমরা যদি মনে করে এত তো পিত্তলে ফুতল তো তোমার জন্য পিত্তলে ফুৎল হবে এবং তুমি যদি গ্রহণ করো যে এই হচ্ছে কৃষ্ণ তাহলে কৃষ্ণ তোমার সাথে কত বলবে কি লাভ হয় লাভ হয় জন্ম মৃত্যু যা ব্যাধি তো ভক্ত হতে হবে বর্তমানে মানে যাতে বিশ্বাস আছে ভগবানের চরণে এবং ভগবান কথায় ভগবান কথায় তার কথায় তার কথার মধ্যে আমরা ভগবান তার হয় ভগবত বিজ্ঞানম মুক্ত সংজ্ঞাস তো এই কারণ আমাদের অনেক ব্রান্থ ধারণা আছে শাস্ত্র শ্রবণ করার দ্বারা এইসব ধারণা থেকে মুক্ত হতে পারে এবং আমরা সেই ধারণা কি সেই ধারণা নয় সেই ধ্রুব সত্য যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং আমরা তার দাস এই পরম শক্ত তো আমাদের পছন্দ আছে আমরা শাস্ত্র জ্ঞান মানতে পারি না আধুনিক অথবা প্রচীন ভৌতিক বুদ্ধিজীবীদের কথা মানতে পারি আমরা যদি ভগবানের কথা মানি তাহলে আমাদের সবগতি হবে গোলক ধাম এবং ভৌধিক বুদ্ধিজীবীদের কথা আমরা যদি তাদের পূর্বকালে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীরা নিজেদের মধ্যে চর্চা করে সকলে জমের অতিথি এবং জমালয়ে তারা সাথে সাথে চর্চা করে এবং এখানে ফিরে আসেও তারা গাধার গাধা দেওয়ার মতো অনেক কিছু বলবে কিন্তু আমাদের উদ্দেশ্য আলাদা আছে আমাদের উদ্দেশ্য আছে ভগবানের সেবা ভগবানের কথা বলে তো প্রজার উপবাদ কথা শুনতে হবে বলতে হবে মানতে হবে এইভাবেই আমরা জ্ঞান অবগত হয়ে ভগবানের চিন্তনে নিমগ্ন হয়ে কৃষ্ণ ভক্তি করতে পারে তো এই উপায় শ্রীমৎ ভাগবত চৈতন্য চরিত ভাগবত গীতা যথারূপ বিশেষ করে এর জন্য শাস্ত্র অধ্যায়ন করার জন্য ব্রহ্মচর্যা গ্রহণ করা উচিত সাধারণ লোকেরা মনে করে যে ব্রহ্মচর্যা হচ্ছে ইন্দ্রিয় সংযম ইন্দ্রিয় সংযম করা কিন্তু সেটা ব্রহ্মচারী জীবনে সা নয় কি জন্য ইন্দ্রিয় সংযম করা যাতে আমরা শ্রবণ করতে পারো শাস্ত্র শ্রবণ করতে পারি মন যদি চঞ্চল থাকে তাহলে আমরা শাস্ত্র গান শুনতে পারি না বুঝতে পারেনা তো মন শান্ত হতে হবে আমরা শাস্ত্র জ্ঞান শুনতে পারি হরে কৃষ্ণ এখন ওই পূজা হবে না এখানে একদম ওই প্রশ্নের জন্য নেই সবাই পালাই যাবে কি প্রশ্ন পন্ডিত কোন প্রশ্ন আছে Krishna Hare Krishna Krishna Krishna কৃষ্ণ Hare Hare হরে রাম হরে Rama Rama রাম Hare, Hare. শ্রী শ্রী রাধা মাধব আষ্টি জমি জায় শ্রী শ্রী প্রহাদৃশ সিংহদে কী জায় শ্রীভংপ্তি জয় শ্রীলভূ কী জয় হরে কৃষ্ণ গোহরে গোহরে গোহরে